এটা অবতারিত কিতাবি আল্লাহুর সন্নিধান হতে আজিজিল হাকিম মহা পরাক্রান্ত প্রজ্ঞা ময় নিশ্চয় আসমান সমূহ ও ভূপৃষ্ঠে এবং সে সমস্ত জীবজন্তু যাদেরকে ভূপৃষ্ঠে ছড়িয়ে রেখেছেন আয়াত ওই সমস্ত লোকদের জন্য বহু প্রমাণ রয়েছে ইউকিনুন যারা বিশ্বাস করে সেই রিজিকের মধ্যে অতঃপর তাদারা জমিনকে সজীব করেছেন বাহা তা শুষ্ক হওয়ার পর এই সমস্ত আল্লাহ আলাইকা আপনাকে পড়ে শোনাচ্ছি বিল হাকি ঠিক ভাবে बड़ई सर्वनाश लिकुल्ली प्रत्येक सेक्तर मिथ्या अबाधल्ला जान से शुनि के सुसम्बा सुनिए दिन अलिम जंत्रणादायक शाह आलिमा जन से जानते মিন আমার আযাতের এরূপ লোকদের জন্য অবমাননা কর আজাব রয়েছে তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে এবং তাদের বস্তু কাজে আসবে না ওলা নির্বাহিম আর তারা না তাদের ভীষণ আজাব হবে সেই সত্তা কমুল বাহরা যিনি তোমাদের জন্য সমুদ্রকে আয়ত্তাধীন করেছেন লিতাজরিয়াল ফুলকু লিতাজরিয়াল ফুলকাফি তাতে নৌকাসমূহ চলাচল করতে পারে এবং তোমরা তার প্রদত্ত রিজি অন্বেষণ করো আল্লাহ করুন আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যে সমস্ত পক্ষ হতে নিঃসন্দেহে এগুলোর মধ্যে সেই লোকদের জন্য যারা চিন্তা করে আপনি বলে যেন তিনি शासिपर पतित है निकट तुरजाउन तुम फिर जो আর আমি দান করেছিলাম এবং আমি তাদেরকে খাওয়ার জন্য উত্তম বস্তুসমূহ দিয়েছিলাম এবং আমি তাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি ধর্মীয় ব্যাপারে তাদেরকে কিন্তু তাদের নিকট জ্ঞান আসার পর তারা পরস্পর মত বিরোধ করল বা নিজেদের হটকারিতার ফলে আপনার প্রতিপালক তাদের পরস্পরের মধ্যে সেই সমস্ত বিষয়ের করে দিবেন অনন্তর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি আলিয়াতে আমরি ধর্মের এক বিশেষ পন্থার উপর ख चलो अल्लाहर बिुद्धे وَإِنَّ الظَّالِمِينَ وَجَالِمًا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَكُونُ النَّرُّ بَغِيًّا وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ فَخَانتَرَ اللَّهُ تَعَالَى হচ্ছেন মুত্তাকীদের বন্ধু هَذَا الْقُرْآنُ بَيَانٌ لِلنَّاسِ মানব মণ্ডলীর জন্য জ্ঞানবত্তার কারণ বা হুদান ও হেদায়েতের উপকরণ ও রাহমাতুন এবং বিরাট রহমত এসকল লোক কি মনে করেছে যার ফলে তাদের জীবন ও মরণ সমান হয়ে যাবে এরা মন্দ সিদ্ধান্ত করছে ও এবং যেন বিনিময় প্রদান করা হয় কুল্লু সিন প্রত্যেককে বিসাবাদ তার কিতকর্মের কহম লাইবাম আর তাদের প্রতি একটুও অবিচার করা হবে না জ্ঞান থাকা সত্ত্বে এবং মোহর মেরে দিয়েছেন আল্লাহিহি কর আর তার চক্ষুর উপর পর্দা ফেলে দিয়েছেন তারা রূপ বলে থাকে যে মা হিয়া দুনিয়া। আমাদের এই পার্থ জীবন ব্যতীত আর কোন জীবন নেই নামু তো আমরা মরিয়া এবং বেঁচে থাকি আমাদের মৃত্যু তো কেবল কালের প্রবাহে ঘটে থাকে আর যখন তাদের সম্মুখে আমার সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয় মাজাত তখন তাদের এটা ব্যতীত আর কোন উত্তরই থাকে না যে তারা বলে আমাদের পিতৃ পুরুষ আমাদের তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তিনি তোমাদেরকে একত্রিত করবেন ইয়ামতি তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই আসমান সমূহে ও জমিনে সেদিন আর আপনি প্রত্যেক দলকে দেখতে পাবেন যে তারা ভয়ে জানুর উপর পতিত হবে কুল্লু উম্মাত দলকে তুদ ইলা হ্যা এটা আমার দফতর যা তোমাদের সম্মুখে ঠিক ঠিক বলছে ইন্না কুন্নাস্তিখু আমি লিপিবদ্ধ করিয়া রাখতাম মা কুমতম তাহমালুন তোমাদের কার্যাবলী অতএব যারা ইমান এনেছিল তাদেরকে দাখিল করবেন রব্যহুম তাদের রব ফি রহমতি হি শিও রহমতে মুবিন এটাই স্পষ্ট সফলতা কাফের আযাতি কি এবং তোমরা বড়ই অপরাধ পরায়ন ছিল আর যখন বলা হতো যে धारणा तो, तो, तो मुस्तुन है এবং তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে তারা উপহাস করতোলা এবং বলা হবে আজ তোমাদেরকে ভুলে গেছে কামা নাসি তুম যেমন তোমরা ভুলে গিয়েছিলে তোমাদের এ দিবসের নেই। কেমন এটা এজন্য গ্রহণ করতে আয়াতিল্লাহ আয়াত সমূহ নিয়ে হুজুয়ান বিদ্রুপ আর তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল না তাদের থেকে আল্লাহর ক্রোধ প্রশমনের উপায় চাওয়া হবে চাওয়া যাবে বস্তুত সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালারীর জন্য রবি নভমন্ডলের প্রতিপালক রব্বিল আর ভূমন্ডলের প্রতিপালক রব্বিল সমগ্র জগতের প্রতিপালকুল কিবাউ আর তারই শ্রেষ্ঠত্ব বিরাজমান রয়েছে ফিস আর আসমান সমূহে ও জমিনে আহওয়াল আজিজুল হাকিম এবং তিনি মহা পরাক্রান্ত প্রজ্ঞা